শাইখ আহমদ মুসা জিবরীর তাফসীরীজের বাংলা অডিওবুক সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশিরিন মিডিয়ার শো-র জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এর আগে আমরা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ও এম রাহিমা কল্লাহ নিয়ে আলোচনা করেছি আমরা এখন আলোচনা করব চারটি বিষয়ে জানার আবশ্যকতা সম্পর্কে লেখক তার বইয়ের শুরুতে বলেছেন বিসমিল্লাহ রহমান ইবরাহিম এলাম ওমা লেখক বলছেন চারটি বিষয় জানা আবশ্যক এ চারটি বিষয় আপনাকে জানতেই হবে এ চারটি বিষয় জানা আপনার ও আমার জন্য বাধ্যতামূলক লেখক এখানে আরবিটি ব্যবহার করেছেন অর্থাৎ এ চারটি জানা বাধ্যতামূলক। ক্ষেত্রে কোনো কিছু ওয়াজিব হবার অর্থ হল ওই কাজটি করার ব্যাপারে শক্ত নির্দেশ আছে। কাজটি করার কারণে পুরস্কার আর উপযুক্ত কারণ বা ওজোর ছাড়া ছেড়ে দেওয়ার কারণে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই হল ওয়াজিবের সংজ্ঞা এখানে আলিমদের মধ্যে একটি মত আছে মত পার্থক্যটি হল ওয়াজীব ও ফরজ নিয়ে ওয়াজিব আর ফরজ কি একই না আলাদা উসুল আল ফেকের ক্ষেত্রে এ ব্যাপারে আলিমদের মধ্যে মত বা ইতিলাফ আছে যেটা ওয়াজিব সেটা কি ফরজ যেটা ফরজ সেটা কি ওয়াজিব এই দুটো একই নাকি দুটো আলাদা ক্যাটাগরি কথাটি ভালোভাবে শুনুন এবং মনে রাখুন আমি এই কথাটি বারবার আপনাদের মনে করিয়ে দিব ইমাম আবু হানিফা রাহিমাহ ওয়াজীব বলতে যা বুঝিয়েছেন লেখক এখানে ওয়াজিব বলতে সেটা বোঝাননি এখানে লেখক ওয়াজীব বলতে বুঝিয়েছেন বাধ্যতামূলক ফরজ এ চারটি বিষয় জানা আপনার জন্য এবং আমার জন্য ফরজ যদিও তিনি এখানে ওয়াজিব শব্দটি ব্যবহার করেছেন কিন্তু তিনি এখানে ফরজি বুঝিয়েছেন বাংলায় বা ইংরেজিতে ব্যাপারটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ মনে হবে না কারণ ইংলিশে ওয়াজিব ও ফরজ দুটোর অনুবাদ করা হয় অব্লিগেটরি বাংলায় অনুবাদ করতে গেলে দুটোর অনুবাদ করা হয় আবশ্যক বা বাধ্যতামূলক কিন্তু যদি ফেকের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় যদি উসুল আল ফেকের বইগুলোর দিকে আপনি তাকান তাহলে দেখবেন ওয়াজিব আর ফরজ কি একই না আলাদা এ ব্যাপারে একটি ইতিাফ আছে ইমাম আশাফি ইমাম মালিক এবং ইমাম আহমদের একটি মত অনুযায়ী ওয়াজিব এবং ফরজ এক ও অভিন্ন ওয়াজিব ও ফরজ নিয়ে আলিমদের মধ্যে যে মত পার্থক্য আছে এ ব্যাপারে আলিমদের মধ্যে যে ইক্তিলাফ আছে আমি সেটার কথা বলছি ইমাম আশাফেই ইমাম মালিক এবং ইমাম আহমদ থেকে বর্ণিত একটি মত অনুযায়ী ওয়াজিব ও ফরোজ হলো এক ও অভিন্ন দুটোর মাধ্যমেই এমন কিছুকে বোঝানো হয় যা করা বাধ্যতামূলক পার্থক্য হল শুধু শব্দের ক্ষেত্রে দ্বিতীয় মতটি হল ইমাম আবু হানিফারহমাহুল্লার ইমাম আবু হানিফার মত হল ওয়াজিব হলো আবশ্যকতা বা বাধ্যবাধকতার দিক থেকে ফরজের চেয়ে একটু নিচের স্তরের তার মতে ওয়াজিব ও ফরজ দুটোই পালন আবশ্যক ওয়াজিব ও ফরজ দুটোই পালন করা বাধ্যতামূলক তবে গুরুত্ব বা আবশ্যকতার দিক দিয়ে ওয়াজিব হল ফরজের চেয়ে কিছুটা নিচের স্তরের এই হল দুটো মত এবার আসুন দুপক্ষের দলিল ও প্রমাণগুলোর দিকে টাকানো যাক যারা মনে করেন ওয়াজিব ও ফরোজ সমার্থক তারা প্রমাণ হিসেবে এই হাদিসটি উপস্থাপন করেন মিন নাজদের এক বেদুইন চিৎকার করতে করতে রাসুল উল্লাহ সাল্লি হিসালামের কাছে আসল আরেকটি বর্ণনায় আছে লোকটি অস্ফুটস্বরে কথা বলতে বলতে এসেছিল এই সময় লোকটির মাথা অনাবৃত ছিল তো বেদুইনটি রাসুল ইসলাম সম্পর্কে আলহ্লাম সেগুলো তাকে জানালেন তারপর বেদুইনটি একটি প্রশ্ন করল আলাইহা আপনি আমাকে যা জানিয়েছেন এছাড়া কি অন্য কোন আবশ্যক কাজ আছে যেসব কাজ আপনি ফরোজ বলেছেন এর বাইরে কি আর কিছু আছে যা আমাকে করতে হবে নবী সাল জবাবে বললেন লা ইল্লা না এগুলো ছাড়া আর কিছু তোমাকে করতে হবে না তবে তুমি যদি বাড়তি পুরস্কারের জন্য স্বেচ্ছায় বাড়তি আমল করো তবে সেটি ভিন্ন কথা যারা ওয়াজিব ও ফরোজ একই হবার ব্যাপারে এই হাদিসটি পেশ করেন তাদের পয়েন্ট হল সাল্লসাল্লাম এখানে ফরজ আমল ও সুন্না আমল ছাড়া মধ্যবর্তী কোনো ক্যাটাগরির কথা বলেননি কোনগুলো ফরোজ তথা বাধ্যতামূলক তিনি জানিয়ে দিয়েছেন কোনগুলো সুন্না আমল তিনি জানিয়ে দিয়েছেন কিন্তু এই দুটোর মধ্যবর্তী কোনো ক্যাটাগরির কথা তিনি বলেননি সাল্লাহ আলাইসাল্লাম যদি ওয়াজিব ফরজ থেকে আলাদা একটি শ্রেণী হতো তাহলে তিনি বলতেন এগুলো হলো বাধ্যতামূলক আমল এগুলো হল ওয়াজিব আর তারপর আমি তোমাকে তাতাওয়া বা সুন্না আমল সম্পর্কে বলবো। কিন্তু তিনি সাল্লাম এমনটি বলেননি নবী সাল্লাস্লাম প্রথমে বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন আর তারপর বলেছেন এগুলো ছাড়া অন্যান্য যেসব আমল আছে সেগুলো হলো সুন্না নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহাসাল্লাম বলেননি যে ফরজ ও সুন্না বিষয়গুলোর মাঝখানে এমন কিছু বিষয় আছে যেগুলো হলো ওয়াজিব ওয়াজিব ও ফরজ একই হবার ক্ষেত্রে দ্বিতীয় প্রমাণ হলো যে কারণে তারা বলছেন যে এ দুটো একই তৃতীয় প্রমাণ হল এই শহীদাদিসানবী সালাম এখানে রাসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন যখনি আপনি এমন কোন হাদিস শুনবেন যেখানে রাসুল উল্লা সাল্ল সাল্লাম আল্লাহ বলেছেন এ কথাটি বলেছেন বুঝে নিবেন এটি একটি মা আলাইহি। ফরজ আমলের মতো আর কোন আমলের মাধ্যমে আমার বান্দা আমার নিকটবর্তী হয় না যদি ওয়াজিব পৃথক কোন ক্যাটাগরি হতো তাহলে আল্লাহ সুবাহ এখানে ওয়াজিবের কথাও উল্লেখ করতেন প্রথমে ফরজ এবং তারপর ওয়াজিবের কথা উল্লেখ করা হতো কারণ হাদিসে ফরজের ঠিক পরেই নফলের কথা এসেছে কিন্তু এখানে ফরজের পর ওয়াজিব হিসেবে অন্য কোন শ্রেণীর কথা উল্লেখ করা হয়নি প্রথমে ফরজ উল্লেখ করা হয়েছে তারপর নফল বা ঐচ্ছিক আমলগুলোর ব্যাপারে বলা হয়েছে মাঝখানে আর কোনো ক্যাটাগরির কথা বলা হয়নি এই প্রমাণটি প্রথম প্রমাণটির অনুরূপ চতুর্থ প্রমাণ হলো বলা হয় যে কেউ যদি ফরজ বা ওয়াজীব ত্যাগ করে তবে সেটা নিন্দনীয় ফরজ ও ওয়াজীব দুটোই ছেড়ে দেয়া নিন্দনীয় সুতরাং দুটোর আলাদা অর্থ আছে বা এ দুটো পৃথক ক্যাটাগরি এমন বলার কোনো প্রয়োজন নেই কারণ শেষ পর্যন্ত ফলাফল একই হচ্ছে সবাই এই ব্যাপারে একমত যে এগুলো ছেড়ে দেয়া নিন্দনীয় ও গুনাহের কাজ তাহলে যা করা বাধ্যতামূলক এবং ছেড়ে দেওয়া নিন্দনীয় এবং গুনাহের কাজ সেটাকে কেন আলাদা আরেকটি ক্যাটাগরিতে ফেলতে হবে তাই তাদের মত হল ওয়াজিব ফরজ থেকে আলাদা কিংবা ফরজ ওয়াজিব থেকে আলাদা এমন বাড়তি কথা বলার কোনও প্রয়োজন নেই সুতরাং এ মতের পক্ষে যারা বলেছেন তারা রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করে বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম ফরোজের কথা বলার পর সরাসরি তা তাক বা ঐচ্ছিক আমলের কথা বলেছেন এবং মাছখানে ওয়াজিব হিসেবে আলাদা কোনো ক্যাটাগরির কথা বলেননি তাই ফরজ ওয়াজিব আলাদা কিছু না বরং একই বিষয় অন্যদিকে আহনাব বা হানাফি মাঝহাবের অনুসারীগণ এবং ইমাম আহমদের একটি মত অনুযায়ী ওয়াজিব হলো ফরজ থেকে পৃথক একটি ক্যাটাগরি ফরজ একটি ক্যাটাগরি এবং ওয়াজিব একটি আলাদা ক্যাটাগরি তাঁদের মতে ফরজ হল অধিকতর গুরুত্বপূর্ণ ও সাব্যস্ত এবং যেগুলো আদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ওয়াজিব হলো ঠিক এর পরের শ্রেণীটি তাদের মতের পক্ষে উপস্থাপিত প্রমাণটি যতটানা না ভিত্তিক তার চেয়ে বেশি ভাষাতাত্ত্বিক যারা আরবি ভাষা শেখেন তারা জানেন যে অনেক সময় কোনো শব্দের শাব্দিক বা আক্ষরিক অর্থের সাথে ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত অর্থের সামান্য পার্থক্য হয় একটি উদাহরণ দিলে সহজে বিষয়টি বুঝতে পারবেন ইসলাম শব্দটি দেখুন আরবি অনুযায়ী ইসলাম অর্থ কি ভাষাতাত্ত্বিক বা দিক থেকে ইসলাম শব্দটির সংজ্ঞা কি দেখবেন এর অর্থ দেয়া আছে সমর্পণ আনুগত্য করা বিনীত হওয়া যে সমর্পণ করে শাব্দিক আপনি তাকে মুসলিম বলতে পারেন যে বিনীত যে নির্দেশের আনুগত্য করে আপনি তাকে শাব্দিকভাবে মুসলিম বলতে পারেন प्रेक्षापट देखें संज्ञाटी भिन्नता जेमन दिन दृष्टिकोण थे, थे, थे अल इस्तलि সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সম্পূর্ণভাবে বসতা স্বীকার করে আল্লাহর আনুগত্যে প্রবেশ করা শির্ক এবং এর সাথে সম্পর্কিত লোকদের অস্বীকার করা এবং তাদের সাথে সম্পর্ক ছেদ করাই হল ইসলাম হ্যাঁ এই অর্থের মধ্যে মূল শব্দের কিছু অর্থ এসেছে কিন্তু দিনের বা দৃষ্টিকোণ থেকে ইসলামকে বুঝতে হলে আপনাকে এই সম্পূর্ণ সংজ্ঞা গ্রহণ করতে হবে তো ফরজ ওয়াজিবের সাব্দিক অর্থের মধ্যে যে হালকা পার্থক্য আছে তার উপর ভিত্তি করে হানাফি মজাবের অনুসারীরা এ দুটোকে দুটো আলাদা শ্রেণী মনে করেন আবুজাইদ আদাব্বুসি বলেন শাব্দিকভাবে ফরজ অর্থ হল কোনো কিছু পরিমাপ করা অথবা এমন কিছু যা সুনির্দিষ্ট অন্যদিকে দ্বারা বোঝানো হয় সকুত বা যা আপত্তিত হয় আমরা বলি ওয়াজ আলহাত দেয়ালটা পড়ল দেয়ালটা ধসে পড়ল তো আবুাইদা দাবুসি বলছেন যা কিছু দৃঢ় যা কিছুর পক্ষে দৃঢ় স্পষ্ট প্রমাণ আছে আমরা সেটাকে ফরজ ধরে নেব আর অন্যান্য দায়িত্ব বা কাজ যেগুলো বাধ্যতামূলক তবে সেগুলোর বাধ্যতামূলক হবার প্রমাণ অতটা শক্তিশালী না আমরা সেগুলোকে ওয়াজিব হিসেবে গ্রহণ করব। তারা এ পার্থক্যটুকু করেছেন কারণ সুকুত অর্থ ফেলে দেয়া পতিত হওয়া এ কারণে তারা এটাকে আলাদা একটা ক্যাটাগরি ধরেছেন তো এভাবে তারা ফরজ ও ওয়াজিবের মধ্যে পার্থক্য করেছেন তবে কোনগুলো ফরজ আর কোনগুলো ওয়াজিব এই শ্রেণীবিভাগ কিভাবে করা হবে এই ব্যাপারে আবার বলে আমাদের মধ্যে কিছু মত আছে সুতরাং আমরা দেখলাম আহনাফ তথা হানাফি মজাবের অনুসারীদের মতে ও ওয়াজিব দুটো আলাদা ক্যাটাগরি কিন্তু কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব হানাফিদের মধ্যে এক দল বলেছেন কত দলিলের মাধ্যমে যা সাব্যস্ত বা প্রমাণিত সেটা ফরজ কাতারি দলিল হল এমন দলিল যা অত্যন্ত শক্ত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট যেমন কুরকানের কোন আয়াত বা কোন শাহী হাদিস যা মোতবাতির এবং যার অর্থ সুস্পষ্ট পরিষ্কার যদি কোন নির্দেশ এ ধরনের দলিল দ্বারা প্রমাণিত হয় তাহলে সেটা ফরজ কিন্তু যদি কোনো বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে প্রমাণ কতই না হয় বা এতটা শক্ত না হয় তবে সেটাকে আবশ্যক মনে করা হবে তবে সেটি ফরজ হবে না সেটিকে ওয়াজিব হিসেবে ধরা হবে সুতরাং যেগুলো জন্নি দলিলের দ্বারা সাব্যস্ত সেগুলো হলো ওয়াজিব এখানে জন্নি অর্থ এমন হাদিস যা সহি কিন্তু একাধিক বর্ণনা দ্বারা সাব্যস্ত না বা মুতোয়াতিন না একটি উদাহরণ হল আয়াতের ব্যাপারে কোন মত নেই এটা হলো একটা সুস্পষ্ট নির্দেশ যার অর্থ খুবই পরিষ্কার এটা হল কুরআনের একটা আয়াত তাই এখানে সনদ নিয়ে মত কোনো অবকাশ নেই সুতরাং সালাদ আদায় করা হল ফরজ কিন্তু তাদের মতে সালাতের প্রতি সুরা ফাতিহা পড়া হলো না কারণ নামাজের ফাতিহা পড়ার দলিলটি ইল্লা কিতাব। ফাতিহা ছাড়া কোনো সালাত নেই তাদের মতে যদিও এই হাদিসটি এটি জন্নি অর্থাৎ এটা সালাত ফরজ হবার দলিলের মতো অতটা শক্ত দলিল না তাই নামাজের প্রতির আকাতে ফাতিহা পড়া হলো ওয়াজিব ফরজ না আবার হানাফিদের মধ্যে দ্বিতীয় একটি দলের আল আসকরি রহমাহুল্লার মত হলো যা আল্লাহর পক্ষ থেকে তা হল ফরজ আর ওয়াজিব হল যা আল্লাহর পক্ষ থেকে এবং নাবি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পক্ষ থেকে তাই তাদের মতে যেসব দলিল নিয়ে মত বা ইখতলাফ আছে এবং যেসব বিষয় নিয়ে অর্থাৎ কুরআনে বর্ণিত তাদের অর্থ নিয়ে মত আছে সেগুলো হলো ওয়াজিব আর যদি দলিল শক্ত হয় অর্থাৎ সুস্পষ্ট হয় তাহলে সেটা ফরজ তৃতীয় আরেকটি মত হল আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো সরাসরি নির্দেশ হল ফরজ আর রাসুল্লাহ সাল্লিহ্লামের পক্ষ থেকে যে কোনো সরাসরি নির্দেশ হল ওয়াজিব দুটোই পালন বাধ্যতামূলক একটি আল্লাহর পক্ষ থেকে আরেকটি রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিহসাল্লামের পক্ষ থেকে আল ইসরাইনি রাহিমাহ যিনি হানাফি ফুকের একজন তিনি বলেন ফরজ হলো এমন কিছু যার ফরজ হবার ব্যাপারে ইজমা আছে এবং কোন মত নেই আর ওয়াজিব হল সেটি যার ফরজ হবার ব্যাপারে মত আছে অর্থাৎ কোনটি ফরজ এবং কোনটি ওয়াজিব এ নিয়ে তাদের মধ্যে কিছুটা মত বা ইকতিলাফ আছে এই মত পার্থক্য বা ইকতিলাফের কি ফলাফল হল হানাফিদের মতে যে ব্যক্তি কোনো ফরজকে অস্বীকার করে সে কুফর করেছে সে এমন কিছুকে অস্বীকার করেছে যা সন্দেহাতীতভাবে সত্য হিসেবে প্রমাণিত কিন্তু যে কোনো ওয়াজিব অস্বীকার করে সে কুফর করেনি কারণ ওয়াজিবের দলিল ফরজের মতো অতটা শক্ত না সুতরাং যে হাজের সময় আরাফার ময়দানে দাঁড়ানো অথবা মহিলাদের জন্য হিজাব করার বিধান অস্বীকার করবে সে কুফর করেছে কারণ এগুলো ফরজ অন্যদিকে তাদের মতে উইতরের নামাজ বা হজের সময় সাফা মারোয়ার মধ্যে সাই করা বা দৌড়ানো হলো ওয়াজিব তাই যদি কেউ এগুলোকে অস্বীকার করে তাহলে সেটা কুফর হিসেবে গণ্য হবে না যেহেতু এগুলো আবশ্যক হবার ব্যাপারে প্রমাণ ফরজের মতো অতটা শক্ত না वजीब अस्वीकार करीब क्या छुटार वजीब हवा के ना तक हल वाजी अस्वीकार कुफर ना तब फरज अस्वीकार कुफर कारण फरज सन्देहत भाव प्रमाणित वाजीब जदिव बाध्यतमूलक वजीबर प्रमाण फरजर तुलन अपेक्षाकृत भाव कम शक्तिशाली এটা হলো হল ও ওয়াজীবের বিষয়ে হানাফি মজহাবের অনুসারীদের ভিন্ন মতের প্রথম ফলাফল দ্বিতীয় ফলাফল হল হানাফিদের মতে ওয়াজীবের তুলনায় ফরজ পালন করার পুরস্কার বেশি যেহেতু ফরজ ওয়াজীবের থেকে উচ্চতর পর্যায়ের তৃতীয় ফলাফলটা উদাহরণ দিয়ে বোঝানো সহজ হবে অধিকাংশ আলিম অর্থাৎ যারা প্রথম দলের অন্তর্ভুক্ত তাদের মত হল সুজুদ আ তিলাওয়া অর্থাৎ তিলাওয়াতের সময় সিজদার কোনো আয়াত আসলে সিজদা করা হল সুন্না ওয়াজিব বা ফরজ না কারণ এক জুমায় অমর ইবুল খতাব রাজি আল্লাহ তাল আনহু মিম্বরে দাঁড়িয়েছিলেন এবং তিনি সুরা আন্াল পড়ছিলেন যখন সুরা আহালের সিজদার আয়াতে পৌঁছালেন তিনি তিনি মিম্বর থেকে নেমে সিজদা করলেন পরের জুমাতে তিনি সুরা আজদা পড়লেন সুরা আজদাতেও একটি সিজদার আয়াত আছে তো যখন তিনি সেই সিজদার আয়াতে পৌঁছালেন তিনি বললেন হে লোক সকল আমরা সিজদার আয়াতসমূহ অতিক্রম করি এ সময় যে সিজদা করে সে ঠিক আর যে সিজদা করে না সেও ঠিক আর তারপর অমর ইবুল খত্তা রাজি আল্লাহ আনহু সিজদা করলেন না তার ছেলে আবদুল্লাহ ইবন রাজিমা এ বর্ণনার পর একটি যোগ করেছেন তিনি বলেন আল্লাহ তোমাদের উপর তিলাওয়াতের সিজদা ফরজ করেননি তো যদি কোনো কিছু ফরজ না হয় তাহলে সেটা কি অধিকাংশ আলিমের মতে যদি কোনো কিছু ফরজ না হয় অর্থাৎ যদি বাধ্যতামূলক না হয় তাহলে সেটা শূন্য যেহেতু তাদের মতে ফরজ ও বাজিব একই কিন্তু এক্ষেত্রে হানাফিদের মত হলো যেহেতু সেটা ফরজ না তাই সেটা ওয়াজিব গণ্য হবে কারণ তাদের মত হল ফরজ এবং ওয়াজিব দুটো আলাদা শ্রেণী ফরজের পরে আসে ওয়াজিব আর তার পর আসে সুন্না সুতরাং তারা এটাকে তাদের দ্বিতীয় শ্রেণিতে স্থান দিয়েছেন অর্থাৎ ওয়াজিব হিসেবে গণ্য করেছেন আর জুমহর উল্লামারা এটাকে তাদের দ্বিতীয় শ্রেণীতে স্থান দিয়েছেন আর জুমহুর উলামাদের মত অনুযায়ী ফরজের পর দ্বিতীয় শ্রেণী হলো সুন্না সুতরাং হানাফি মজাবের অনুসারীদের মত অনুযায়ী তিলাওয়াতের হল ওয়াজিব আর জুমহুর উলামাদের মত হল এটি সুন্না অর্থাৎ ফরোজ ওয়াজিবকে দুটো পৃথক শ্রেণী গণ্য করার কারণে শ্রেণী বিভাগের ক্ষেত্রে এই পার্থক্য হচ্ছে প্রথম দল যেহেতু ফরোজ ওয়াজিবকে একই মনে করেন তাই তারা বলেন ইবনে অমর রাজি আল্লাহআ বলেছেন এটা ফরজ না তার অর্থ এটা ওয়াজিবও না কারণ এ দুটো একই তাই তিলাওয়াতের সিজদা হল সুন্না আর হানাফি ওলামারা মনে করেন এটা ফরজ না তবে ওয়াজিব কুরবানির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম হানাফি আলিমগণের মত হল কুরবানি করা ওয়াজিব আর অন্যান্য ইমামগণের মত হলো কুরবানি করা সুন্না একইভাবে হানাফি ওলামাদের মতে ঈশা ও ফজরের মধ্যবর্তী সময়ে নামাজ পড়া তাদের মতে নামাজ না পড়া গুনাহের কাজ এবং যে ভিতরের নামাজ পড়ে না সে ফাসিক হিসেবে গণ্য হবে জুমহুর মত হল ভিতরের নামাজ হল সুন্না এই পুরো মত পার্থক্য বা ইতিলাফের উপসংহার অত্যন্ত সোজা এবং পরিষ্কার যদি এক লাইনে আপনি উত্তর চান তাহলে এ ব্যাপারে অধিকতর উপযুক্ত মত হল ফরজ ওয়াজিব এক ও অভিন্ন অধিকাংশ আলিম এ মতটি গ্রহণ করেছেন এবং এক্ষেত্রে তারা নজ ভিত্তিক প্রমাণ যেমন হাদিস উপস্থাপন করেছেন অন্যদিকে যারা এ দুটো পৃথক হবার ব্যাপারে মত গ্রহণ করেছেন তারা ভাষাতাত্ত্বিক সংজ্ঞার আলোকে তাদের অবস্থান নিয়েছেন এ দুধরনের প্রমাণের মধ্যে তুলনা করলে প্রথম মতের পক্ষে পাল্লা ভারী দ্বিতীয়ত প্রথম মত অধিকতর সঠিক কারণ ফরজ ও ওয়াজিব একই অর্থে একত্রিত যে এগুলো করা বাধ্যতামূলক এবং উপযুক্ত ওজোর ছাড়া এগুলো ছেড়ে দেয়া গুণা সুতরাং সংজ্ঞার দিক দিয়ে দুটো প্রায় একই যার কারণে প্রথম অবস্থানকে অধিকতর শক্ত বা দৃঢ় মনে হয় লক্ষ্য করুন তাহাই নিয়ে শেখার সময় আমরা তাহাইিদের পাশাপাশি এরকম আরও কিছু বিষয় নিয়ে শিখছি এগুলো তাওহিদের বইগুলোতে নেই কারণ এগুলো হলো উসুলের আলোচনা উসুল আল ফেকের বইয়ে এই ধরনের আলোচনা আপনি পাবেন কিন্তু আমরা এ আলোচনা আনছি যাতে করে লেখক ইয়াজিবু বলে কি বুঝিয়েছেন সেটা আমরা বুঝতে পারি বলতে ফরজ বোঝানো হয়েছে নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা বলেছেন সেরকম ফরজের চেয়ে একটু নিচের একটি শ্রেণীকে বোঝানো হয়েছে এ প্রশ্নগুলো উত্তর পাবার জন্য এবং লেখক এখানে কি বোঝাচ্ছেন তা বোঝার জন্য আমরা উসুলের সাহায্য নিচ্ছি অর্থাৎ তহিদ ও আকিদার বিষয়গুলো বোঝার জন্য আমরা উসুলের সাহায্য নিচ্ছি একইভাবে কখনো কখনো আমরা হাদিস নিয়ে আলোচনা করব এমন অনেক হাদিস আছে যেগুলো ব্যাপক হারে পরিচিত কিন্তু কিছু কিছু আলিম সেগুলোকে দায় বা দুর্বল মনে করেন সামনের আলোচনাগুলোতে যখন এমন কোনো হাদিস আসবে আমরা ওই হাদিসটি কেন দায় বা কেন সাহি সেটা নিয়েও ইনশা আল্লাহ আলোচনা করব। এটাকে বলা হয় মুস্তলাহ যদিও আমরা তাহিদের উপর ক্লাস করছি কিন্তু আমরা এখানে মুস্তলাহ এবং হাদিস নিয়েও আলোচনা করব। এবং তারপর আমাদের ক্লাসগুলো ক্লাসের মতো হয়ে যাবে আর তারপর অন্যান্য আরো বিষয় কখনো কখনো করে আলোচনা করতে হয় যেমনটা প্রথম দিকে আপনারা মনে করতে পারেন আমরা আর রহমান এবং আর রাহিম নিয়ে আলোচনা করেছিলাম তাই যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তাহিদ কিন্তু ইসলামের শাখাগুলো পরস্পর সংযুক্ত আর এটা হল ইসলামী জ্ঞানের আরেকটি অনন্য দিক ওয়াজিব ও ফরজের বিষয়টি আমরা কেন আনলাম কারণ এখানে লেখক বলেছেন আপনাকে অবশ্যই এই চারটি বিষয় সম্পর্কে জানতে হবে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ওয়াজিবকে ফরজের চেয়ে কিছুটা নিচের ক্যাটাগরি গণ্য করেছেন এখানে লেখক কি একই অর্থে ওয়াজিব বলেছেন না এখানে তিনি ওয়াজিব বলতে মূলত ফরজ বুঝিয়েছেন তিনি এখানে ইয়াজিবু শব্দটির বদলে ইউফরাদু বসালেও একই অর্থ হবে এখানে তিনি অন্য তিন ইমামের মত অনুযায়ী ওয়াজিব বলতে ফরোজকেই বোঝাচ্ছেন चार विषय सम्पर्नते विषय सम्पूर्ण और गभर भाव अनुधा कर आत्स्थ करा, करा प्रत्येक मुसलिम फरज परवर्ती पट ব্যাপারে জ্ঞানের তিনটি ধরন আছে যেসব বিষয়ের অনুমোদন দিয়েছেন তা হলো বিশ্বাস কাজ অথবা ত্যাগ করা কিছু বিষয় এমন আছে যেগুলোর উপর আপনার বিশ্বাস আনতে হবে কিছু বিষয় আছে যেগুলোর উপর আপনার আমল করতে হবে আর কিছু বিষয় এমন আছে যেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে যেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে আল্লাহ সুবাহর ব্যাপারে আপনার জ্ঞান হয় আইনি অথবা অর্থাৎ এবং তার্ক তিন ধরনের জ্ঞান অনুযায়ী আল্লাহ প্রতি আপনার আচরণ হয় ফরজে আইন আইন হবে হবে। অথবা কিফায়া হলো এমন কিছু যা করা প্রত্যেক মুসলিমের উপর বাধ্যতামূলক ফরজে আইন হল এমন দায়িত্ব যা পালন করা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক দৈনিক পাঁচওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা এগুলো ফরজে আইন প্রত্যেক মুসলিমকে এগুলো অবশ্যই পালন করতেই হবে অন্য ক্যাটাগরিটি হল ফরজে কিফায়া বা সমষ্টিগত দায়িত্ব এটি হল এমন কিছু যা ফরজ তবে যদি যথেষ্ট সংখ্যক মানুষ দায়িত্বটি পালন করেন তাহলে বাকিদের উপর আর তা পালন করার বাধ্যবাধকতা থাকে না অর্থাৎ এই দায়িত্বগুলো পালন করা সমষ্টিগতভাবে মুসলিম কমিউনিটির জন্য বাধ্যতামূলক কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক না ফরজ কিফাইয়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ না বরং সামগ্রিকভাবে মুসলিম উম্মার জন্য ফরজ যেমন মৃত ব্যক্তিকে কবর দেয়া আরেকটি উদাহরণ হল ধরুন কোন সমুদ্র পারে আমরা দশজন দাঁড়িয়ে আছি কেউ একজন পানিতে ডুবে যাচ্ছে আর আমাদের সামর্থ্য আছে তাকে বাঁচানোর এ মানুষটিকে উদ্ধার করা আমাদের সবার উপর দায়িত্ব কিন্তু যদি আমাদের মধ্যে থেকে দুজন গিয়ে তাকে উদ্ধার করে তাহলে সেটাই যথেষ্ট দায়িত্ব পালন করা হয়ে যাবে কিন্তু যদি ওই দুজন সক্ষম ব্যক্তি তাকে উদ্ধার করতে না যায় তাহলে আমাদের সবার এই দশ জনেরই গুণা হবে এটাই হলো ফরজে কিফায়া এটা আলাদা আলাদা ভাবে আবদুল্লাহ রমার মোহাম্মদ কিংবা অন্য কোন একজন ব্যক্তির কাছ থেকে চাওয়া হচ্ছে না বরং চাওয়া হচ্ছে যে সামগ্রিকভাবে কাজটা পালন করতে হবে যদি একদল মুসলিম আসরের নামাজ আদায় করে তাহলে বাকি মুসলিমরা কিন্তু আসরের নামাজ পড়ার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছে না প্রত্যেক মুসলিমকেই আসরের নামাজ পড়তে হবে যেটি হল ফর্জে আইন আর সমষ্টিগত কর্তব্য বা ফর্জে কিফায়ার ক্ষেত্রে যদি কিছু লোক পালন করেন তাহলে সেটা বাকি সবার জন্য যথেষ্ট হবে অন্যদিকে যদি কেউই কর্তব্য পালন না করেন তবে সকলেই গুণাহার হবেন ফর্জে কিফায়ার ক্ষেত্রে দায়িত্বগুলো সম্পূর্ণভাবে পালন করতে হবে যদি কেউ নিজ অক্ষমতার কারণে শেষ করতে না পারেন তাহলে তার এবং আমাদের দায়িত্ব হল অন্যান্যদের এই কাজের জন্য উদ্বুদ্ধ করা যাতে করে আমাদেরকে গুনার ভাগিদার হতে না হয় আগের উদাহরণটির কথা চিন্তা করুন সমুদ্রের পারে আমরা জন ছিলাম দশজন দাঁড়িয়ে আছি একজন মানুষ ডুবে যাচ্ছেন ধরুন আমরা কেউই সাঁতার কাটতে পারি না আমরা তাকে উদ্ধার করতে পারছি না এ অবস্থায় আমাদের অবশ্যই অন্য কাউকে খুঁজে বের করতে হবে তাকে এ কাজে উদ্বুদ্ধ করতে হবে যাতে আমরা নিজেদেরকে গুনাহ থেকে রক্ষা করতে পারি এখন দেখা যাক রেলমের ক্ষেত্রে ফরজে আইন কোনগুলো রেলমের ক্ষেত্রে ফরজে আইন হলো ওই জ্ঞান যা ছাড়া দিন সম্পূর্ণ হয় না এবং দিন পালন করা যায় না যে জ্ঞান ছাড়া দিন পূর্ণ হয় না এবং দিন পালন করা যায় না সেই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ এটা হতে পারে আকিদার জ্ঞান অথবা আমলের ব্যাপারে অথবা কোনো কথার ব্যাপারে যে জ্ঞান না থাকলে দিনের আবশ্যক বিষয়ে আপনার বিশ্বাস আমল কিংবা কথা অসম্পূর্ণ থাকবে সেই জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক ফরজে আইন ব্যক্তিগতভাবে আপনি এ জ্ঞান খুঁজে বের করবেন এবং আপনি শিখতে বাধ্য এখানে লেখক বলছেন তার এই বক্তব্যের অর্থ হল আপনাকে করতেই হবে এবং এটা ফর্জে আইন প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই এ ব্যাপারগুলো জানতে হবে এখানে কোনো ব্যতিক্রম নেই প্রত্যেকের উপর এগুলো জানা ফর্জে আইন এখানে একটি বিষয় লক্ষণীয় কিছু জ্ঞান এমন আছে যেগুলো জানার আবশ্যকতা ব্যক্তিভেদে তারতম্য হয় অর্থাৎ এগুলো কারো জন্য আবশ্যক কারো জন্য আবশ্যক না কারণ মানুষের মধ্যেও তারতম্য আছে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করা কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক এটা হল ফর্জে আইন কিন্তু এগুলোর বাইরে অন্যান্য বিষয়ের জ্ঞান কিছু এমন আছে যেগুলোর ব্যাপারে পার্থক্য আছে কিছু মুসলিমের জন্য কিছু বিষয় জানা আবশ্যক অন্যদের জন্য সেগুলো জানা আবশ্যক নাও হতে পারে তবে নির্দিষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে তার কিতাবে এবং ইবনে কুদামা এবং অন্যান্য আলিমগণও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমি এটি নিয়ে আরেকটু ডিটেইলস বলি যাতে করে আপনাদের বুঝতে আরো সহজ হয় আলিমগণ বলেছেন এ ব্যাপারে ইজমা আছে যে फर्जा आईन और कि्ञान हलो फर्जेकिफाय ज्ञान दोधरण सब ज्ञान फर्जा आईन ना और सब ज्ञान फर्जेफाया ब्यापारे इजमा आमपारे ज्ञान अर्जन करा फर्जे आईन पवित्रता अर्जन उजु ताहारा नामजा के अवश्य सम्पर् ज्ञान राखते যদি রামাদান পর্যন্ত আপনার হায়াত থাকে যদি আপনি রামাদান মাসে বেঁচে থাকেন তবে আপনাকে অবশ্যই রামাদান সম্পর্কে রোজা ভাঙার কারণ সম্পর্কে ফজরের আগ থেকে মাগরিব পর্যন্ত কি কি করতে হবে কি কি করা যাবে না এগুলো অবশ্যই জানতে হবে এগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক একইভাবে একজন নারীর জন্য মাসিক চক্রের সাথে সম্পর্কিত নিয়মগুলো জানা ফর্জা আইন কারণ এর উপর তার নামাজ ও রোজা কবুল হওয়ার বিষয়টি নির্ভর করছে কখন নামাজ পড়তে পারবেন তিনি কখন পড়তে পারবেন না কখন পবিত্রতা অর্জিত হবে এগুলো একজন নারীকে জানতে হবে এগুলো জানা একজন নারীর উপর ফর্জে আইন আবার একজন পুরুষের জন্য মাসিক চক্র বা এর নিয়ম কানুন এর আসকাম জানা আবশ্যক না তবে যদি তার স্ত্রীর এ ব্যাপারে জানার আর কোন উপায় না থাকে তিনি তার স্ত্রীর জানার একমাত্র মাধ্যম হন তবে এ বিষয়ে জানা সেই পুরুষের জন্য আবশ্যক যেহেতু তিনি তার স্ত্রীর অভিভাবক বুঝতে পারছেন কিভাবে আবশ্যকতার ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি হয় এমন ক্ষেত্রে হয় তিনি নিজে জেনে তার স্ত্রীকে জানাবেন অথবা তার স্ত্রীকে রিম সম্পন্ন এমন কারো কাছে নিয়ে যাবেন যিনি তার স্ত্রীকে বিষয়গুলো জানাতে পারবেন সাধারণত একজন পুরুষের এই বিষয়গুলো জানার প্রয়োজন হয় না কিন্তু যদি তার এমন একজন স্ত্রী মেয়ে মা কিংবা বোন থাকেন যার ব্যাপারে সেই পুরুষ দায়িত্বশীল এবং তাদের এই ব্যাপারগুলো জানার অন্য কোনো উপায় নেই সেক্ষেত্রে ওই পুরুষকে এসব বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে তার জন্য ফর্জ আইন হলো যে সে নিজে এটা জেনে তাদেরকে জানাবে অথবা তাদের এমন কোথাও নিয়ে যাবে যেখানে তারা এটা জানতে পারবেন অথবা তাদের এ বিষয় জানার উদ্দেশ্যে কোথাও যাবার অনুমতি দিবেন যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনার জন্য আহকাম জানতে হবে। যদি আপনার সম্পদ না থাকে তাহলে জাকাত সম্পর্কে জানা আপনার জন্য আবশ্যক না তবে আপনি যদি জেনে রাখেন জেনে রাখতে পারেন তাহলে সেটা উত্তম কিন্তু আমরা এখানে কোনটা ফর্জে আইন সেটা নিয়ে আলোচনা করছি যদি সক্ষমতা ও সামর্থ্য থাকে তাহলে আপনাকে হজ সম্পর্কে জানতে হবে কিন্তু যদি আপনার সক্ষমতা না থাকে তাহলে কতটুকু সম্পদ ও শারীরিক সক্ষমতা না থাকলে হজ ফরজ না এতটুকুই জানলেই আপনার চলছে একইভাবে কোনো বিষয় পরিত্যাগ করা আবশ্যক এটা সম্পর্কে জানার ক্ষেত্রে ফরজে আইন আছে কোন কোন জিনিসের দিকে তাকানো হারাম একজন অন্ধ ব্যক্তির এটা জানার প্রয়োজন নেই কি কি সোনা হারাম একজন বধির ব্যক্তি যিনি কানে শুনতে পান না তার জন্য জানার প্রয়োজন নেই কিন্তু আপনি আমি আমরা যাদের দৃষ্টি শক্তি আছে শ্রবণ শক্তি আছে তাদের জন্য ব্যাপারটা ভিন্ন যেহেতু আমাদের শ্রবণ শক্তি আছে তাই কি সোনা হারাম আমাদের সেটা জানতে হবে কি সোনা হারাম এটা জানা প্রত্যেক শ্রবণ শক্তি শক্তিসম্পন্ন মুসলিমের জন্য আইন. জিনা হারাম এটা জানা প্রত্যেক মুসলিমের উপর ফর্জে আইন সুদ মদ শুকুরের গোস্ত জুম এগুলো হারাম এটা জানা প্রত্যেক মুসলিমের উপর ফর্জে আইন আরেকজন মুসলিমকে হত্যা করা কিংবা অজাচার হারাম এটা জানা প্রত্যেক মুসলিমের জন্য ফর্জে আইন প্রতিটি মুসলিমের এই বিষয়গুলোতে পতিত হওয়ার সম্ভাবনা আছে তাই এগুলো সম্পর্কে জানা ফর্জে আইন যাতে করে আমরা এগুলো এড়িয়ে যেতে পারি সবচেয়ে ভালো উদাহরণ হল আমরা এখানে জানিয়ে আলোচনা করছি এ চারটি বিষয় যেগুলো জানা প্রত্যেক মুসলিমের উপর ফর্জে আইন ইমানের বিষয়গুলো জানা ফর্জ আল্লাহর ইমান ফেরেস্তাদের উপর ইমান আসমানি কিতাবগুলোর ব্যাপারে ইমান মৃত্যুর পর পুনরুদ্ধারের ব্যাপারে ইমান জান্নাত ও জাহান্নামের ব্যাপারে ইমান এ বিষয়গুলো সম্পর্কে আপনাকে এবং আমাকে জানতেই হবে আপনি বাধ্য এগুলো জানতে क्तर मध्य इसलम विषय नहीं सन्देह था जो विषयगुलंदेह दूर करते कारण इसलमे विश्वास एक अंश हलो कोंदेह छाड़ाईसलम विश्वास आना যদি কেউ এমন কোন দেশে থাকে যেখানে ব্যাপকভাবে বড় ধরনের বিদাত প্রচলিত তাহলে সেই বিদাতের ব্যাপারে জানা সেই ব্যক্তির জন্য ফর্জা আইন যাতে করে সে বিদাত এড়িয়ে চলতে পারে এবং নিজেকে তা থেকে রক্ষা করতে পারে জানার ব্যাপারে ফর্জে আইন হলো ওই পরিমাণ জ্ঞান অর্জন করা যা ছাড়া ব্যক্তির ইমান ইবাদত আমল এবং কথা সঠিক হবে না এবং সরিয়াসম্মত হবে না যদি এমন কোন বিষয় আপনার জানা না থাকে তাহলে সেটা জানা আপনার জন্য আগামী পর্বে লেখকের উল্লেখিত চারটি বাধ্যতামূলক বিষয় আমাদের আলোচনা শুরু করবাম